وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله হিন ইন্ম ইন্দ রুম বারিখ আল মুহদ আলাহ কম বরাল ইবীব ই ইনলি স মুহি بالله আলোচনা চলছে হজরত রসুল করিম সাল আলী আসাল্লামের জীবনী সম্পর্কে আয়াতটাকে কেউ বুঝলে হঠাৎ অপ্রাসঙ্গিক মনে হইতে পারে যে রসুলের জীবনের সাথে কি সম্পর্কটাই আমার রসুলের জীবন গোটা জীবনটাই জানাই শারদ এমনটাই বলেছেন সেই জন্য রসুলের জীবনের গুরুত্বপূর্ণ অংশগুলো যেমন রসুল মাহুম ছিলেন এটা রসুলের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ হলো আমার রসুল সর্বশেষ নবী এই একটা বিষয় এরপর আমরা রসুলের জীবনের গুরুত্বপূর্ণ আরেকটা অংশ হায়াত উন্নী সাল আলি ওয়াসাল্লাম রসুল কবরে জীবিত সমস্ত নবীরাই কবরে জীবিত ভিন্ন এক জীবন দুনিয়ার জীবন না এই বিষয়গুলো আজকে যে বিষয়টা আনছি সেটা হলো আমল সম্পর্কীয় আল্লাহর হাবিবকে আল্লাহ তারা স্পেশাল যে আমল প্রতি তাগিদ দিয়েছেন এই কয়েকটা আমল একটু আলোচনা করতে চাই ইনশা মাকসাদ কি মাকসাদ হইল যে আমলগুলোর গুরুত্ব কত বেশি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে স্পেশালি উদ্দেশ্য করে অনেক জায়গায় তো আল্লাহ তালা বান্দাকে উদ্দেশ্য করে কথা বলেছেন অনেক জায়গায় মুমিনদেরকে উদ্দেশ্য করে কথা বলেছেন আর যে আয়াতটা তিলাবত করেছি এই আয়াতে রব্বে করিম তার হাবিবকে উদ্দেশ্য করেই বলেছেন যে এই আঙুলগুলোর মধ্যে তিনটা আমল এই আয়াত এবং তিলাবাতের মধ্যে তিনটা আমলের কথা ভাই রসুলকে যারা মোহাবত করবো যারা নিজেদেরকে আশেখা রসুল মনে করি তাদের জন্য উচিত রসুলের যে আমলগুলো বেশি গুরুত্ব দিয়েছেন ওই আমলগুলো থেকে না ছুটে যায়। যেমন গত আমল গুলো যেন কোনো ভাবে ইসরায়েলের জন্য হাজার হাজার নবী অথচ উম্মতের জন্য এত লম্বা টাইম কামত পর্যন্ত এই লম্বা টাইমের জন্য একজন নবী কেমন মনে হয় আল্লাহ তালা জুলুম করেছেন নওয়াজিল্লা তো বলেছিলাম যে আসলে দিন কমপ্লিট হয়ে যাওয়ার পর নতুন আর নবীর আসার সুযোগ নাই কিন্তু নবীর ওয়ারিস যারা ওলামায়ে কেরাম সহ নবীর উম্মদ যারা প্রত্যেকের জিম্মাদারি ওলামা এ কেরামের জিম্মাদারিটা বেশি প্রত্যেকের জিম্মাদারি হচ্ছে রসুল যেটা বলেছেন আলা ফাল শাহিদুলহা ইবা উপস্থিতরা অনুপস্থিতদের কাছে এই দিন পৌঁছাই দাও এমনি দিন ছড়া যাবে গোটা দুনিয়া আলহামদুলিল্লাহ এমনি দিন ছড়াইতেছে দাওয়াতের মাধ্যমে ছাড়া দিন আসলে প্রসার প্রসার সম্ভব না দিনের হেফাজত জিহাদ ছাড়া যেমন সম্ভব না প্রসারও সম্ভব না। একটার সাথে আরেকটাকে গুলে না ফেলা কেউ আছি যে শুধু জিহাদ নিয়ে আছে তালিমের কোনো চিন্তা নাই তবলিমের কোনো চিন্তা নাই আত্মশুদ্ধির কোনো চিন্তা নাই জিহাদ জিহাদ জিহাদ শুধু জিহাদ এটা দিনের একটা বিষয় দিনকে হেফাজতের জন্য এটা জরুরি দিন তো শুধু হেফাজতের জন্য না দিন ছড়ানোর জন্যেও যদি দিন শুধু হেফাজতের জন্য হতো তাহলে আল্লাহ রসুল মদিনায় একদম নিরবিচ্ছন্ন একটা কেল্লা বানাইয়া বসে থাকতেন মদিনায় সাামকে বিভিন্ন জায়গায় পাঠাইতেন না বুঝে গেল দিন শুধু হেফাজতের জন্যে না দিন প্রচারের জন্যেও দিন তালিমের জন্যেও দিন সব বিষয়গুলো মেলেই দিন হ্যাঁ আমরা কাজ ভাগ করে নিছি কেউ তালিমের সাথে জড়াইয়া আছে কেউ তবলিগের সাথে জড়াইয়া আছে কেউ জিহাদ আছে। কাজ ভাগ করে ঘরের মধ্যে বিবি একটা কাজ করে আমি একটা কাজ করি বাচ্চারা এক কাজ করে আমরা কাজ ভাগ করে নিছি এর মানে এটা না আমি একমাত্র সংসার চালাইতেছি ঘরে যিনি আছেন তিনিও সংসার চালাইতেছেন আবার ওই বাচ্চারা তারাও হেল্প করতেছে। প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে কাজ করবে এটাই হল দিন একা একা আমরা এটা আমাদের মধ্যে একটা প্রবণতা এবং এই সংঘর্ষগুলো বাধে তখনই এক গ্রুপের সাথে আরেক গ্রুপের সংঘর্ষ একজন আরেকজনকে বাতিল বলা নিজেকে একমাত্র দিনের ঠিকাদার মনে করা এটা তখনই মনে হয় তখনই বাধে যখন আমি একমাত্র আমার কাজটাকে একমাত্র দিন মনে করি আমি আমার কাজকে একমাত্র দিন মনে করতে পারি না প্রত্যেকটা কাজ দিনের অংশ হা সবাই সব কাজ করতে হবে এটা আলহ্লামের এই আমল গুলো সম্পর্কে হেনবি উতলু উতলু হে নবী তিলেন কি তিলত করবেন মা ও হইয়া ইলি কিনাল কিতাব আপনাকে আমি যে কিতাব দিয়েছি আপনার কাছে যে ওয়াহী আমি পাঠিয়েছি যে কোরআন আল করিম এই কোরআন আল করিমের তিলাওয়াতেন আপনি কোরআন তিল এটা একটা স্বতন্ত্র এবং জরুরি আবাদ জরুরি আবাদ আজকে আমাদের অনেক ভাই বড় আসুসের সাথে আমার বলতে হয় কথাগুলো ঘরের মধ্যে ওই যে বাপ দাদারা কোরআন শরীফ পড়ছেন ওই কোরআন শরীফ না। কিন্তু এই কোরআনকে মহাবুত করতেন বড় ঘরের মধ্যে একটা কোরআন রেখে দিতেন মাঝে আমাদের চুমা খাইতেন এটা বড় আগেরকার মানুষের কথা বলতেছে কোরআন পড়তে পারতেন না কিন্তু বুঝতেন যেটা কোরআন এটা আল্লাহর কালাম মহাব্বত করতেন এই জিনিসটা আস্তে আস্তে এবং ওই মহাবতের কারণে আপনার নাম শুনেছেন বহুত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের বড় সাহেব জাদা বড় ছেলে হজরতানা আস আদ মাদানী রহমতুল্লাহ আলে কিছুদিন আগে ইন্তকাল করেছেন কেউ মানে কয়েক বছর আগে ছিলেন বড় বুজুর্গ ছিলেন তো তিনি হিন্দুস্তানের একটা ঘটনা বর্ণনা করেছেন তিনি নিজে বর্ণনা করেছেন না গেলে একদম পাড়া গায়ে না গেলে বোঝা যাবে না ইন্ডিয়া একদম ভিতরের অঞ্চলের অবস্থা কি মানুষ এখনো এই জমানায় এই অবস্থা আছে ইন্ডিয়ার কিছু কিছু অঞ্চলে গেলে বোঝা যায় যে এখনো মানুষ এই অবস্থায় আছে আমরা গেছিলাম এক জায়গায় সেখানে যায়া আশ্চর্য হয়ে গেছে যে মানুষগুলা মুসলমান ছিল তারাও মুসলমান তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছে না, কোনো প্রতিষ্ঠান নাই দিন নাই কিচ্ছু নাই একেবারে খাল কিচ্ছু নাই তো বুজুর্গ ঘটনা বর্ণনা করতেছেন যে ওই রকম এক অঞ্চল এক লোক মারা গেছে মারা যাওয়ার পর এখন একজন মৌলিসাব ছিলেন আগে এলাকায় মানুষ মারাটার আগে জানাজা টানাজা পড়াইতেন এখন জানাজা পড়াবেন কি মারা গেছেন লাশ দাফন করবে কেমনি কিছু জানে না এবার তো বলছে একটা কাজ করা তাইলে ওই রাস্তা আছে মহাসড়ক ওখানে যাই আমরা বসে থাকি কেউ এরকম হুজুরের মত যদি কেউ যায় তারা রায়িকা নিয়ে আসবো যে ভাই আমাদের মানুষ মারা গেছে তাকে একটু দাফন কাফনের ব্যবস্থা করেন একটু জানাজা পড়াই দিয়ে যান আসেন তো লাশ রায়কা সবাই যাই ওই মহাসড়কে বসে বসে সকাল থেকে বিকাল পর্যন্ত বসা তো বিকালের দিকে একজন মানুষ পাওয়া গেছে সে ওই তার জমির কাগজপত্র ঠিক করার জন্যে শহরের থেকে আসছেন বা যাচ্ছেন এরকম একটা কিছু হাতে কাগজপত্র ভাই আমরা এরকম এক বিপদে বসি আমাদের একটু জানাজাটা পড়ানোর ব্যবস্থা করে দিয়ে যান বলে ঠিক আছে চলো তো আসছেন তিনি লাশ ডাফন টাফন হয়েছে ওই ভদ্রলোক চলে গেছেন কিছু দূর যাওয়ার পর মনে পড়ছে হ্যাঁ আমার ফাইল তো রেখে আসছি এবং যতদূর মনে পড়ে ওই যে কবরে নামছিল ফাইল নিয়া ওই ওই জায়গায় হয়তো রয়ে গেছে কবরই রয়ে গেছে নাকি এখন এলাকা যায় আর সবাই খবর করে ফাইল তো আর খুঁজে পায় না অত্যন্ত জরুরি কাগজপত্র তো শেষে বলে যে তাই একটু কবরটা খুঁড়া যদি দেখো আমার ফাইল তো ভিতরে থাকতে পারে আমি তো যেটা নিয়ে নামছি আমার মনে পড়তেছে তো বলি ঠিক আছে আল্লাহ আকবার তো কবর খুঁজছে ঘুরে করে একটু একটু করে যখন ওই চাটাই বাস বাঁশাইতেছে দেখেছে কোবর থেকে আমি আগেও বলেছি আপনাদেরকে আবারও বলি কোন ঘটনা যখন বর্ণনা করি এটা বিশ্বাস করা আমার ইমান তাজার জন্য এই সমস্ত ঘটনাগুলো বড়রা যখন বলে এটাকে আমরা বিশ্বাস করার মতো অবস্থায় যখন মনে হয় আজগুবি না হয় এমন ঘটনা যে ঘটনার সাথে সিরিকেল সম্পর্ক এইরকম ঘটনাগুলো আমি আমি ব্যক্তিগত ভাবে এড়াইয়া চলি যে সমস্ত ঘটনার মধ্যে মানে এমন বিষয় আসে যে মানুষের বিশ্বাস অবিশ্বাস দোলা চলে পরে যায় এইরকম ঘটনা থেকে আমি থাকি কবর থেকে সুগ্রাম আসে এটা নজির আছে আছে। এই জন্য এটা তো আমাদের নিজের সাক্ষী আলহামদুলিল্লাহ আমার আব্বাকে যখন আমরা দাফন করেছি এলাকার মানুষ প্রথম কয়েকদিন পাগল হয়ে গেছে মাটি নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আবার কবর থেকে গ্রাম আসতেছিল এটা সবাই সাক্ষী তো রকম গ্রাম কবর থেকে আসে এটা অনেক প্রমাণ আছে এই জন্য কথা বলতে হবে তারা তো বলে যে ওই কবর যখন খুঁজছে গ্রাম আসতেছে গ্রাম আল্লাহ পুরো এলাকা ছড়ায় গেছে গ্রাম তো দেখেন যে ওই ফাইলটা সুন্দর মতো অগোছালো কাগজগুলা গোছানো সুন্দর করে কে যেন ওই শিওরের পাশে ফাইলটা রেখে দিছে মনে হয় কিছুই যায় না কি আমল আর করবে তো ঘরে মেয়ে আছে তার মেয়ের কাছে গেছে সবাই যে তোমার হাবা কি করতো তুমি বলতো টি আমলের কারণে তাকে আল্লাহ তালা এরকম কবুল করছে যে তার কবর থেকে গ্রাণ আসতেছে জান্নাতের গ্রাণ তো বলে আব্বা তো এরকম কোনো আমল করতেন আমরা দেখি নাই তবে একটা আমল এটা আব্বা প্রায় করতেন সেটা হলো ওই যে একটা কোরআন শরীফ গিলি আব্বাদা ওই যে আছে আব্বা পড়তে পারতেন না কিন্তু প্রত্যেক দিন আব্বা ওই কোরআন শরীফটা নামাইয়া এরকম থাকতেন আঙ্গুল দিয়ে দিয়ে এরকম বলতেন ইয়ে বি সহি হাই ইয়ে বি সহি হায় এক লাইন যায়া আঙ্গুল দিয়া টাইনা টাইনা বলতেন ইয়ে বি সহি হাই এ মেরে রপকে কালাম হাই এটা বইলে বইলে চুমু খাইতেন আর হাত দিতেন যে এক এক লাইন শেষ করতেন আর বলতেন এটাও সহি এটাও আমার রবের কালাম এটাও সহি আমি করতে পারি না কিন্তু বিশ্বাস করি এটা আমার রবের কালাম এটাও সহি এটাও সহি এই কথা বললে বইলে চুমা খাইতেন আর প্রত্যেক দিন ওই সুন্দর করে ক্রমশ ভাস করে রাইখা দিতেন তো বুজুর্গ বলে এটাই আল্লাহর কালাম করতে পারতো না কিন্তু তার দিনের একটা দিনের মধ্যে একটা জলন পূরণ যে হায় আমি আমার রবের কালাম করতে পারি না কিন্তু যা বিশ্বাস করি এটা আমার রবের কালাম এটা বিশ্বাস করি এটা আমার রবের যা বলেছেন সহি সহি ভাই রকম মোহাম্বতের কারণে মানুষ নাজাত পায়া যায় এর অনেক উদাহরণ আমরা পড়েছি ঘটনা শুনেছি আলহামদুলিল্লাহ কিন্তু আফসুস এখন মানুষ কোরআন পড়তে পারে কিন্তু ওই মহাব্বতটা নাই ওই ফিলিংসটা নাই না থাকার কারণে আজকে এই অবস্থা আমাদের করুণ অবস্থা ওর আন যেই সময়ে যেই জায়গায় যত বেশি অবহেলিত হবে এটা একদম একদম পরীক্ষিত যার ঘরে ওর আন যত বেশি অবহেলিত তার সমাজে তিনি তত হয় আপনার কাছে আপনি বড় লিডার কেউ দেখতে পারেন আপনাকে এই লিডারশিপের কি মূল্য একজন গরিব মানুষ তার কিচ্ছু নাই অথচ মানুষ তার পিছনে পিছনে ঘুরে বহু এরকম আমরা দেখেছি আল্লাহ মানুষ পিছনে পিছনে ঘুরে তার কি সম্মান তার মানুষের দিলের সম্মান আর অন্তরের সম্মান বড় সম্মান সামনে দেখলো সালাম দিল জি স্যার জি স্যার বললো আপনি মনে করতেছেন এটা সম্মান না না এটা আরো আপনার প্রতি ঘৃণা প্রকাশ যে আপনাকে ভয় পায় ভয় পায় আর হাদিস আসছে একজন মানুষ যদি আরেকজন মানুষের জন্য আতঙ্কের কারণ হয় সে জাহান্নামি হওয়ার লক্ষণ এটা জাহান্নামি হওয়ার লক্ষণ আপনাকে মানুষ ভয় পায় আতঙ্ক জাহান্নামি হওয়ার লক্ষণ আপনি আর পেল দিল থেকে মহাব্বত করে ভয় পাওয়া এটা জান্নাতি হওয়ার লক্ষণ মোহতার হাজরে কোরআন শরীফ গুলা একটু মসজিদে দিয়া যেতে চাই কেন ঘরে থাকলে সমস্যা কি ঘরে তো বুঝেন না কত কিছু মানে নিজেই বুঝে যে আমার ঘরে এত আকাম কুকাম চলে এত গান বাজনা চলে সারাক্ষণ শয়তানের গোলামি করি আর আল্লাহর কালাম ঘরে থাকবে এটাও বুঝে যে দুইটা একসাথে হইলে আবার আল্লাহর গজব না নাজিল হয় এটাও বুঝে এই আপদ সরায় আপদ কোনটাকে মনে করতেছে কোরআনকে মনে করতেছে আরে ভাই কোরআন তো এরকম কিতাব যে কিতাব তোমার ঘর থেকে ওই শয়তানিকে সরাই দেওয়ার কথা আর আজকে ওই শয়তানিখ তোমার কোরআনকে অন্য মানুষকে সরাবে ইহুদিনা সারা ষড়যন্ত্র করিয়া তোমার থেকে কোরআনকে ছিনে নেবে আরে ভাই তুমি তো তোমার কোরআনকে তোমার ঘর থেকে তুমি তাড়াইয়ে দিচ্ছ মানুষের দোষ দেওয়া লাগি ষড়যন্ত্রের দোষ দেওয়াল কি নিজেই তো আমি নিশ্বাস হয়ে গেছি আমি নিজেই তো ষড়যন্ত্র করতেছি আমার ঘর থেকে আমার পরবর্তী বংশধররা পড়ত এদেরকে বঞ্চিত করিয়া কোরআনকে আমি সরাই দিছি মসজিদে পাড়াই দিছি কোরআন মসজিদে থাকার জিনিস মসজিদের ওটা মাজের জায়গা কোরআন পাড়াই দিছি মসজিদে এগুলারের পরে পুরা নোয়া যায় রকম অবস্থা পরে গাঁটতি করে করে আমাদেরকে নদীতে ফেলতে হয় মাটি দিয়ে হয় কত কাজ আমাদের কিন্তু আমার ঘরে রাখাটা বড় মুশকিল কথা সব আপদ আমি জালিক। হাজিসের কথা কারোর ভিতরে যদি কোরআনের কিছু না থাকে কোরআন তিলাই পড়েও না জানেও না আল্লাহ রসুল ওই দিলটা বিরান ঘরের মতো বলার কারণ কিন্তু ঢুকতে পারবে না কোরআনের আমল থাকবে ইলিশ আসতে চাইবে না আসবে না আসতে পারবে না ইনশালা ঘর যখন খালি ওই জায়গায় তো ইলিশ বানাবি ঢুকবেই এটা খালি থাকবে না কেউ না কেউ সেটা যদি কোরআন পুরা হয় কোরআন করবে কয়েকদিন আগে অ্যালান করেছিলাম যে এলাকার সমস্ত বাচ্চারা কোরআন ওয়ালা হয়ে যাক আপনার আমার সন্তান কোরআন ওয়ালা হয়ে যাক আমি গত বছর আমার মনে আছে একবার ওয়াদ আনেছিলাম সবাইকে হাফুজে কোরআন বাড়ানোর জন্য আল্লাহ আকপার আরে ভাই এটা তো খুব সহজ হিসাব সবাই হাফিজে কোরআন হইয়া জান্নাতে যেতে চাই ইনশা আল্লাহ তালা খুব কঠিন না অনেকে চিন্তা করতে যে হাফিজ কোরআন কেমনি হবো আরে ভাই আপনার কাজ ধরুন শুরু করা আপনার কাজ শুরু করা বিয়েতে তো এরকম পাওয়া যায় কেউ যখন শুদ্ধ করা কোরআন পড়া শুরু করে চেষ্টা করে যে আমি কোরআন শুদ্ধ করে পড়বো ইনশাআল্লাহ তখন এই অবস্থায় তার মৃত্যু হইলে আল্লাহ তালা কবরে ওস্তাদ পাঠান একজন যিনি তাকে কবরে কোরআন শুদ্ধ করে পড়ায় হাসরের মাঠে ওই ব্যক্তি আল্লাহর সামনে শুদ্ধ কোরআন পড়ান ও আলা হিসাবে দাঁড়ায় তো এটা খুব কঠিন কথা হেফজরও তো সহজ হেফজরত আরও সহজ আপনি মুখস্থ করা শুরু করেন না এক লাইন করে মুখস্থ করে এক লাইন পড়তে আপনার কয়দিন লাগবে হাফেজ সাবরা আমরা তো এমনও গেছে আলহামদুলিল্লাহ একদিনে আদা পাড়া শোনাইছি উস্তাদকে একদিনে আধা পাড়া দশ পৃষ্ঠা কোরআন শরীফের শোনাই দিয়েছি আপনি হয়তো এরকম পারবেন না বয়স হয়েছে মাথা এখন হ্যাং হয়ে গেছে অনেক প্রোগ্রাম আইসা মাথাকে হ্যাং করে ফেলছে তো এইগুলো হ্যাঁ বাইক করাও তো মুশকিল বয়স যত বাড়ে প্রোগ্রাম তত আপলোড হয়তো এখন এই যে কম্পিউটার দেখেন না স্লো হয়ে যায় বয়স যত বাড়ে প্রোগ্রাম সব আপলোড হইতেছে আর মাথা স্লো হইতেছে সরারের অত বুদ্ধি নাই তারা আমি পড়াইতে পারতাম না এটা বাদি দিলাম হাসুরের মাঠে আল্লাহর সামনে কোরআন হিসাবে উঠতে পারলে আল্লাহু আকবর আল্লাহু আকবর কি বলবেন তখন সামনে আসতে পারবে দুষ্ট তুমি পড়ো তেল কর তেল করতে থাকো আর তোমার ওই জান্নাতের বাড়ি সবচেয়ে বড় বাড়ি হাফেজদের সবচেয়ে উঁচা বাড়ি সবচেয়ে উঁচা বাড়ি হবে হাফেজদের তুমি পড়ো আর একটা উপরে উঠবা এক আয়াত যত আয়াত আছে কি খুব কঠিন কঠিন না এটা হাদিসের কথা মান্দা যে আমলে যায় আল্লাহ তালা ওই আমলটা কবুলি করে আনেন আপনি এখন হাফিজ হওয়ার মিশনে লাইগা যান না এক আয়াত করে মুখস্ত করেন না আরে ভাই করেন না একদম মৃত্যুর আগ পর্যন্ত দুইজন ফেরিস্তা আইসা তাকে হেফজো পড়াবে হ্যাফজো পড়াবে এই কবরের মধ্যেই সে হাফেজ হবেন্লাহ হাফেজ হিসাবই আল্লাহর সামনে সে হাজির হবেন্লাহ হাফেজ তো দুরের কথা কোরআন তিলের কথা শুদ্ধ ঠাকুরের কথা আমি পড়তে পারি না এটা বড় দুর্ভাগ্যের কথা আমার রবের কালাম আমি পড়তে পারি না এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি আছে আমার রব মায়া করে মহাব্বত করে আমার জন্য একটা চিঠি পাঠাইছেন আমার জন্যে রবের পক্ষ থেকে চিঠি সবাইকে পাঠান নাই যাকে পছন্দ করছেন রব তার উদ্দেশ্যে পাঠাইছেন আমি সেই চিঠি রিসিভ করছি কালিমা চিঠি পইরাভ করলাম কালিমা পড়লাম অথচটা একটু খুইলা দেখলাম না কি পড়া তার মধ্যে একটু খুইলা দেখলাম না একটু অর্থ সহ পড়া থাকবেও কথা একটু রিডিং পড়াটাও শিখলাম না এটাও পার্লার পক্ষ থেকে একটা বড় দয়া যে অর্থ শিখতে শিখলে তো বহুত ভালো কথা আর অন্য কোন কিতাবের জন্য এই কথা আল্লাহ বলেন নাই রসুল বলেন নাই রসুল বলেছেন এই কিতাব তো এমন দামি কিতাব যে এই কিতাবের একটা অক্ষর পড়বাহুল হাসানা भ की धोखा दवा कारण हादीअल्लास ना, ना। का आलिफ्लाम আমি বলি আলিফ এক অক্ষর লাম এক অক্ষর মিম এক অক্ষর কাজী এই তিন অক্ষর পড়লে তিরিশ নেকি দশ দশ এ ভাই দুনিয়ার এমন কোন মুফাসির বের হন নাই যিনি আলিফ ইমের অর্থ বের করছেন তো বোঝা গেল আলিফ ইলাম মিমের অর্থই নাই তাহলে আলিফ ইলাম মিম পড়লে কি স্বভাব হবে না এই জন্যই তো আল্লাহ রসুল এটা দিয়েই উদাহরণ দিতেন যেন ঝামেলা না লাগে অন্য শব্দ দিয়েও তো উদাহরণ দিতে পারতেন অর্থ অর্থবহ শব্দ দিয়েও আল্লাহ রসুল উদাহরণ দিতে পারতেন অর্থবহ শব্দ দিয়ে আল্লাহর উচিত উদাহরণ দেন নাই দিসেন এমন এক শব্দ দিয়া যে ওই শব্দের অর্থ নাই বুঝা গেল অর্থ ছাড়া পড়লেও কোরআন শরীফের স্বভাব হয় আলহামদুলিল্লাহ আমরা শিখব ইনশা আল্লাহ অঙ্গিকার হোক আমাদের যে আমরা শিখব কোরআন ইনশাআল্লাহ যে কোনো মূল্যে শিখবো ইনশা আল্লাহ তহ নিজেদের সন্তানদেরকে শিখাবো হাফিজ কোরআন বানাবো সন্তানকে নিয়োগ করি না হাফিজ কোরআন বানাবো ইনশাল্লাহ ব্যবস্থা আছে আরে আগে তো ব্যবস্থাই ছিল না আমাদের হাফিজ রুজুর রহমতুল্লাহ হাফেজ হবে স্কুলে পড়ে হাফেজ হবে এখন দিলের মধ্যে বড় প্রেশানি ওই যে বুজুর্গ হয় সরকালের থেকে এই লক্ষণ পাওয়া যায় দিলের মধ্যে অস্থিরতা আমি হাফেজ হব কিন্তু যেই অঞ্চলে থাকেন এই গোটা অঞ্চলে হ্যার্য করার মতো কোনো জায়গা নাই ওই হিন্দুস্তানের রামপুর একটা জায়গা আছে ইউপিতে ওই এলাকায় হ্যার্যখানা আছে ওই জায়গায় যায় হাফেজ হওয়া যায় আশ্চর্য কথা এখন কেমনে হবে ওই জায়গায় কেমনে যাবে হঠাৎ একদিন কুকুরে কামড়াইছে আর কুকুরের চিকিৎসা হয় ওই এলাকায় তখন ভালো সরকারি ভাবে ওই এলাকায় পাঠায় দেওয়া হয়েছে কুকুরে কামড়াইছে যা ওই জায়গার থেকে চিকিৎসা করাইলে আসে ওই জায়গায় চিকিৎসা করাতে যায় দেখে ওই জায়গায় হ্যার্যখানা আছে তো আমি আর যাবো না আর ওখান থেকে আসে নাই বুজুগি প্রকাশ পাইছে ওই সময় থেকে মানুষ তাকে ডাকতো হাফিজি বই রা হাফিজি হাফিজি কই ওই যে যায় তো ওই যে নাম পড়ছে হাফিজি এরপর থেকে হাফিজি হাফিজ আর কি থেকে হাফিজি নাম পড়ে গেছে ভাই বলার উদ্দেশ্য হইল যে এক সময় এত কঠিন ছিল একজন পড়া যে জায়গা ছিল না এখন তো ঘরে ঘরে আলহামদুলিল্লাহ পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা হেফজোখানা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঘরে ঘরে হয়ে যাক আমরা এটাই প্রত্যাশা করি ঘরে ঘরে হওয়া যাক আমার আপনার ঘরে ঘরে হেফজোখানা হয়ে যাক না আমরা পড়বো ইনশাআল্লাহ তালা নিজে সন্তানকে পড়াই নিজে পড়ি ইনশাল্লাহ তাফিজে কোরআন হিসাবে আল্লাহর সামনে ক্যামতের মাঠে উঠবো ইনশাল্লাহ তালা এই হলো এক নম্বর হুকুম আল্লাহ রসুলকে আল্লাহ হুকুম করতেছেন তাহলে উম্মতের কি হাল উম্মতের তার বেশি দরকার সংসদে যে ওখান থেকে যায় নামাজ কায়েম করতে হবে এটা সকলের মত না এটা কয়েকজন আছেন তাদের মত হইতে পারে কিন্তু অধিকাংশ মানে একদম প্রায় জমুর সর্বসম্মত প্রায় তাদের মত হল নামাজ কায়েম মানে হচ্ছে নামাজের সমস্ত হক সহ নামাজকে আদায় করা নামাজের সমস্ত হক সহ নামাজকে আদায় করা রাষ্ট্রীয়ভাবে সমাজ দিন প্রতিষ্ঠা কইরা এরপরে নামাজ কায়েম করবে এটা না আগে ব্যক্তি থেকেই দাওয়াত শুরু হবে রাষ্ট্র করে আগে নিজের জীবনটা সাজান পরিবারকে সাজান আস্তে আস্তে আগান মক্কি জিন্দগি শেষ করেন এরপরে মদুনী জিন্দগি শুরু করেন মক্কি জিন্দিগি শেষ হয় নাই আমার আপনার ব্যক্তি গঠন হয় নাই এখন মদিনার জিন্দগি হওয়ার জন্য সব রেডি আহ আল্লাহ হেফাজত করুক সহিং করে আমি আর বিশ্লেষণে গেলাম না ভাই নামাজ কায়েম করা অর্থ হইলো সমস্ত আহকাম ঠিকঠাক মতো নামাজকে কায়ম করা এই জন্যই রব্বে করিম এই আকিমিস চলার পরে পরে কি বলতেছেন বিরত রাখে অথচ আমরা দেখি বহু নামাজই আসেন এখনো গুনাহ ছাড়তে পারেন না গুনও করে নামাজ পড়ে নামাজ থেকে বাইর হয়েই দেখি সিগারেটটা ধরায় আবার অনেক দেখি খাইতে খাইতে আসে আমি তো দেখি সব খাইতে আসে কুলি করে আছে না এরকম চলতেছে নামাজও চলতেছে তো নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচাইলো না কেন আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন আল্লাহ নামাজ গুন থেকে বাঁচায় আমি দেখতেছি আমার নামাজ আমাকে বাস্তবতা বাঁচায় নাই আকিম নামাজ কায়ম কর নামাজ কায়েম হইলেই এই নামাজ তোমাকে গুনা থেকে বাঁচাইবে নাম কায়মবাণী নামাজ কায়েম মানি বন্ধু ওই যে আয়াতের সিরিয়ালটা একটু খেয়াল করো না তাইলে বুঝবা আগে নামাজের কথা না আনা দরকার ছিল কোরআনের পড়ার হিসাব তো আগে নিবেন না আল্লাহ আগে তো নিবেন নামাজের হিসাব এই কোরআনের কথা আগে আনার উদ্দেশ্য কি দাঁড়াইলে এটা একটি আটেমির সলা হবে না কাউমাতে সলা হবে না আর ওই সলা যেটা কাউমাতে সালা না ওই সলা তোমাকে অশ্লীল আর অন্যায় থেকে বিরত রাখতে পারে না পারবে না এটা হচ্ছে উদ্দেশ্য এক শুদ্ধ কোরআন করা মানে কি নামাজ আমাকে অন্যায় এবং অনেক বড় দুর্ভাগ্যের কথা অধিকাংশের নামাজ শুদ্ধ না অধিকাংশের নামাজ শুদ্ধ না কেন কোরআন শুদ্ধ না ওর শুদ্ধ না হইলে নামাজ শুদ্ধ না সুদাহিসা ওর আন এটা ফরজ ফরজ এর ভাই আশ্চর্য আমি নামাজ পড়তেছি সারা দিন দিকে নামাজ পড়তেছি অথচ কোরআন শরীফের প্রতি আমার বিন্দু মাত্র লক্ষ্য নাই আমি অনেক দিনদার ভাইকে আল খেল্লা পড়া বড়দারিওয়ালা হজ ওমরা কোনো কিছু বাদ নাই যাচ্ছেন কেউ পীর সাহেবের কাছে যাচ্ছেন খুব ভালো কথা দিনের সাথে নিজেকে জুড়ে আসেন অথচ কোরআন শরীফ পড়লে বড় আফসুস লাগে আরে ভাই এই কোরআন নিয়ে তুমি কি নামাজ পড়তেছ এই কোরআন নিয়ে তুমি কি নামাজ পড়তেছ কোরআন অশুদ্ধ হইলে নামাজ শব্দ না সোজা হিসাব যে নামাজ শুদ্ধ না এই যেমনে তেমনে নামাজ পড়লে হবে না কিন্তু মনে রেখো আমি যেভাবে নামাজ পড়ছি আমাকে যেভাবে দেখছো ওইভাবেই নামাজ পড়বা হ্যাঁ এই ক্ষেত্রে আল কিছু হের আছে আমার নামাজ শুদ্ধ না এই একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে দোস্ত ওই যে আল্লাহর রসুলকে হুকুম করতেছেন আল্লাহ তালা রসুলের নামাজ কেমন ছিল রসুলের নামাজ কেমন ছিল রসুলের নামাজ ছিল হজরত এম্মাজান আইসার উদ্দাহ তাল আহা বলেন যখন আজান হইতো তখন রসুলের চেহারার দিকে তাকাইলে মনে হইতো রসুল আমাদের কাউরে আর চিনেন না কাউরে না রসুল আজান হইস মানে রবের সাথে সম্পর্কের সময় হয়ে গেছে পাগল হয়ে যাইতাম কখন যায় এ দাঁড়াবে দুনিয়ার আর কোনো কিছু মনে নাই নামাজের বাহিরে রসুলের এই অবস্থা দুনিয়ার আর কোনো কিছু মনে থাকে না আমাদের তো নামাজের ভিতরে এই অবস্থা হয় না রসুলের তো নামাজের বাহিরের এই অবস্থা আজান হইলেই এইরকম হয়ে যাইতাম দুনিয়ার কাউরে আর চিনে না আর আমাদের তো নামাজের ভিতরে আর নামাজের ভিতরে কি আমি তো কই যে ওই হালত হয় না খোঁজ খবর সব মনে পড়ে ওই যে এক বুজুর্গের ঘটনা ওই রকম শুনেছি যে এক লোক কি হারাই গেছে তো বলে যে কই রাখছি মনে পড়তেছে না কোথাও নামাজে যাও শান মনে করায় এদিন ঠিকই নামাজ মনে পড়ছে কোন জায়গায় রাখছে শয়দান হেল্প করছে যে তুমি নামাজ দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক গড়্বা এই সামান্য জিনিসের বিনিময়ে জান্নাত কামাইলে বা তার সে বলো এটা নিয়ে ভালো থাকো জান্নাত দরকার নাই তোমার এটা তো শয়তানের কাজ আমারে নামাজ থেকে অন্য অন্যদিকে ঘুরানো আমরা তো নামাজে দাঁড়ায় দ্বারা দোকানের হিসাব চলে হ্যাঁ দুনিয়ার সব খোঁজখবর নামাজের মধ্যে আল্লাহর সাথে নামাজের মধ্যে বান্দার সরাসরি কথাবার্তা চলতেছে এটা বাদ দিয়া দোস্ত আমি যখন অন্যদিকে আমার মনোযোগ থাকে এই নামাজ কোনোদিন আমাকে অশ্লীলতা অন্যায় থেকে ফিরাবে না দুইটা কারণ এক হইল নামাজ আমার শুদ্ধ না এই জন্য ফিরাবে কারো স্তর এমন যে ওই নামাজ তাকে সব রকমের অন্যায় থেকে আটকায় দেয় কারণ নামাজ এমন সব রকম না হইল কিছু অন্যায় থেকে তাকে আটকায় এই মনোযোগেরও স্তর আছে এই রকম ব্যাখ্যায় বলেছেন যে মনোযোগের মধ্যে রকম মনোযোগ হইলো যে সে চেষ্টা করে চেষ্টা করে আমাদের কাছে না না কি করবো মন তো যাওয়ার জিনিস এটা ছাগলের মতো বড়োরা বলছেন ছাগলের মতো ছাগল নিয়ে ওই দুই খেতের মাঝখান দিয়ে যাইতে নিলে ছাগল ওদিকে মুখ দিবে ওদিকে মুখ দিবে তোমার কাজ কি তোমার কাজ হইল ওটারে ঠিক রাখা টাই না টাই না খালি লুয়ে যাওয়া যেদিকে মুখ দিবি না মুখ দিতে নিলে টান দেওয়া ওদিকে মুখ দিতে নিলে টান দেওয়া সুজা হাইটে দেওয়া নামাজের মধ্যে মনের অবস্থা হলো ছাগলের মতো এই ছাগল এদিকে যাবে ওদিকে যাবে বাস্তব জীবনে অন্য জীবনে নামাজের বাহিরের জীবনেও সে দেখা যায় ওই অভ্যাস যে সে গুণা করে আবার গুনা থেকে ফিরে আসার চেষ্টাও করে পুরোপুরি তাকে গুনা থেকে ওই নামাজ বাঁচাইতেছে না এই হলো এক অবস্থা আর এক অবস্থা হইল নামাজের হাজিস আসছে যেটা হজরতে হইলা এমন ভাবে যে তুমি আল্লাহ কে এতটুকু অবস্থা যদি না হয়তুকু যেন হয়তটা থাকুক এবং এই যে আয়াত তেলাবত করেছি এই আয়াতের শেষ কথাও ওই চাই আল্লাহ আলমাস তুমি কি করছো না করছো আল্লাহ কিন্তু সব জানেন এই চিন্তাটা যদি কারো থাকে তার নামাজ হবে মতেসাল আয়াতের শেষ কিন্তু কথা দিয়া তুমি কি না করছো আল্লাহ সব জানেন এই বিষয়টা যখন কারোর মাথার মধ্যে ঢুকবে তখনই তার সালা হবে নামাজ কায়ে করা হবে বুঝতো আল্লাহ তালা এই চিন্তা আসা যে আল্লাহ আমাকে দেখতেছেন এই পর্যায়ের নামাজ যাদের তাদের নামাজও কিন্তু তাদেরকে অনেক গুণার থেকে বাঁচায় পুরাপুরি না তাও পুরাপুরি না পুরোপুরি নামাজ থেকে বাচ্চায় কোনটা যে নামাজ রসুলের নামাজ ছিলাম আল্লাহর নামাজে দাঁড়াইলে বুঝা যায় তোমাকে মানুষ না মূর্তি দাঁড়াইছে ওই পাখি আইসা বস্তা এমনও পাওয়া গেছে যুদ্ধের ময়দানে তীর ভুকে গেছে খুব তো পারে না ব্যথায় কুকড়াই কি করবে রক্ত রক্ত মুামাজে দাঁড়াইয় গেছে ওই অবস্থায় খোলা গেছে এখন আর টেন নাই খবর নাই যোগাযোগ হয়ে গেছে উপরের দিকে এখন আর দুনিয়ার খোঁজখবর নাই সাহবায় ক্রামের নামাজ ছিল এই রকম কেন তারা যখন নামাজে দাঁড়াইতো তারা ভাবতো আমি আমার রবের সাথে কথা বলতেছি এটাই তো সুরে ফাতেহার মধ্যে যে হাদিস আসছে যে বান্দা সুরে ফাতেহা পরে নামাজের মধ্যে মানে আল্লাহর সাথে কথা বলে সরাসরি বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ আজকে থেকে নামাজে দাঁড়াইয়া ওই চিন্তাটা আনেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার নামাজ আপনাকে গুন থেকে বাঁচাবে ইনশা আল্লাহ কি আলহামদুলিল্লা সমস্ত এই কথাটা যখন বলবেন সাথে সাথে জবাব দেন সাথে সাথে জবাব দেন আমি দেনি আবদি আরে আমার বান্দা আমার প্রশংসা করল বান্দা যখন পড়ে আর রহমান আল্লাহ সাথে সাথে মালিক আমার রব আল তখন সাথে সাথে জবাব দেন মজাদানি আবদিন আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করলো আমি কত মহান এই যে আলাপ চলতেছে এতক্ষণ পর্যন্তা আমার প্রশংসা করল অনুপস্থিত থার্ড পার্সেন্ট ফার্স্ট পার্সেন্ট যিনি বক্তব্য দেন সেকেন্ড পার্সেন্ট যার সাথে কথাবার্তা হয় কিন্তু থার্ড যাকে একদম ডাইরেক্ট কথা বলা হয় না এখানে তাই চলতেছে এতক্ষণ তুমি আমাকে কথা বলছ এই তিনটা বক্তব্যের পর এখন আর আমাদের থার্ড পার্সন থাকার কোন সুযোগ নাই বান্দা এখন আমাদের কথাবার্তা চলবে ডাইরেক্ট কি ডাইরেক্ট তুমি এখন সরাসরি বলো এতক্ষণ বলতেছেন অনুপস্থিত রেখা সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি রহমানের মালিক এখন আল্লাহ সেভেন পার্সেন্ট ইয়া আবু ইয়াস্তাই আল্লাহ তোমারই আবাদত করি তোমারই প্রশংসা কর। আল্লাহ তখন থার্ড পার্সেন্ট রাখেন না বান্দাকে তখন জবাব দেন এ বান্দা এটা তো তোমার আর আমারই স্পেশাল ব্যাপার আল্লাহ আকবর আল্লাহ এখানে একটা জিনিস দেখেন বড় সূক্ষ্ম জিনিস আমরা যখন একা একা নামাজ পড়ি আচ্ছা ইমাম নামাজ পড়লে বলে ইয়া ইয়া আল্লাহ আমরা সবাই আপনার ইবাদত করি ইমাম যখন পড়ে তখন স্বভাবের পক্ষ থেকে বলে তখন না আবুদু মানে আমরা আমরা ইবাদত করি আল্লাহ আমরা কেবলই আপনার ইবাদত করি একা একা যখন আপনি নামাজ পড়েন ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্ত আমি কেবল আপনার ইবাদত করি আমি কেবলই আপনার কাছে সাহায্য চাই আমি হওয়া দরকার কিন্তু সব সময় আমরা আমরা আমরা এটা কারণ কি ব্যক্তি হইলাম আমি একজন বলতেছি আমরা এটা কারণ কি এটার কারণ না আমার মতো আরো বহু মানুষ আছে মধ্যে যেন কিবির না আসে অহংকার না আমার একটা ভাব চলে যে আমি আল্লাহর এবাদত করি একমাত্র আমি তোমার এবাদত করি একমাত্র এইরকম ভাব যেন না আমি একানা হাজারতে ইব্রাহিম আলী সালাম যখন তো ইসমাই দেখছি হজরত ইব্রাহিম আলী সাল্লাম যখন বললেন তখন ইসমাইল আলি সাল্লা সালাম কি জবাব দিছেন এ বাবা আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি তাই করেন এরপর একজন পাবেন দেখেন কি বলতেছে মিনাসিন আমাকে পাবেন ধৈর্যশীলদের একজন এটা বলেন নাইজিদুনি ইনসা আল্লাহ আমাকে আপনি ধৈর্যশীল পাবেন এটা বলেন নাই বলেছেন কি যে আমাকে আপনি ধৈর্যশীলদের একজন পাবেন মুহাসিনে কেরাম বলেন বড় চমৎকার কথা এখানেও বিনয় প্রকাশ পেয়েছে বাবা আল্লাহর পরীক্ষার সামনে ধৈর্যের পরীক্ষা দেওয়ার ব্যক্তি আমি একানা। না আল্লাহর দুনিয়ায় বহু মানুষ এই ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আমিও তাদের মধ্যে একজন নগণ্য আমি একাই না এটা এটা অবাদতের ক্ষেত্রে বান্দার জন্যে বান্দা সুলভ বক্তব্য আমি তো বান্দা আমার কোনো বাহাদুরই নাই আমি একানা আপনার গোলামি করি এই জন্য আমরা দুয়ার মধ্যে বলি দেখেন না এ মাহবুদ আমি ছাড়া তো আপনার কত বান্ধা আছে মাহবুত আপনি ছাড়া আমার কে আছে আমি কার এইভাবে দোয়াটা করলে একটা আল্লাহ একদম গভীরে ঝুঁকে যাওয়া যে আল্লাহ আমরা ছাড়া আপনার কত বান্ধা আছে আমারে আপনি মাফ করলি কিনা না করলি কে আর এজন্য মাফ করে দিবেন আপনার জান্নাত ভরার জন্য দুনিয়ায় মানুষের তো অভাব নাই আমাকেও আপনি যদি জান্নাত দেন আপনি দিতে পারেন ना दिल दी पे अपन इच्छा कि आज से जे चाहबले दरबारे जाब् दरबार तो एक कथा दरबार ना छा बहु बतें बहुबान मध्यत करेंबाद गोनर काम ग्रहणजोग्य तरह मतदत टाउ कबुल এটা হচ্ছে এইভাবে চিন্তা করে যখন নামাজ পড়বেন তখন আল্লাহর সাথে বান্দার কথাবার্তা তখন সরাসরি হয় এটা হইল নামাজিদের একটা পর্যায় নামাজিদের পর্যায়টা যখন এই পর্যায়ে চলে যায় যে সে নামাজ পড়তেছে না দুনিয়ার কোনো কিছু তো মনে আসার প্রশ্নই আসে না বরং শেষ এই ওই ফিলিংস তার মধ্যে আসে যে আমি আমার রবের সাথে সরাসরি কথা বলতেছি আমি আমার রবের ওই পায়ের মধ্যে সেজদা করতেছি একদম সামনে সেজদা করতেছি আল্লাহ ওইরকম চিন্তা করে সেজদা করা তাইলে ইনশা আল্লাহ তালা এই নামাজ আমাকে অন্যায় এবং অশ্লীলতা থেকে অবশ্যই হেফাজত করবে ইনশা আল্লাহ তালা তো প্রথম সত্য কি প্রথম সত্ত হইল নামাজ কায়েম করা মানে নামাজকে সমস্ত আহকান ঠিকঠাক মতো রেখে তারপর নামাজ আদায় করা সমস্ত আহকান এর মধ্যে শুদ্ধ কেরাত হইলো একটা গুরুত্বপূর্ণ ফরজ কেরাত শুদ্ধ হওয়া কাজে গুরুত্বপূর্ণ ফরজ যদি ছোটে যায় নামাজ কিন্তু হবে না ওই নামাজ আমাকে অন্যায় অশ্লীলতা থেকে বাঁচাবে না মোহতারাম হাজরিন নামাজ তো সারা জিন্দগি পড়তেছি কিন্তু নামাজ যদি শুদ্ধ না হয় তাইলে এই নামাজ না আমার আখেরাতে হিসাবের পাল্লায় উঠবে না দুনিয়া আমার উপকারে আসবে কোনটাই তো হল না সব আমল বরবাদ হইলো এটা যেন না হয় ইনশাআল্লাহ আমরা কোরআন শুদ্ধ করবো ইনশাল্লাহ তারপর নামাজ পড়বো ইনশালা দুই নাম্বার আমল গেল তিন নাম্বার আমল যেটা হজরত রসুল করিম সাল্লামকে আল্লাহ বলতেছেন আল্লাহর এটা মহান এটা অনেক বড় জিকির অথবা কি গুরুত্বপূর্ণ। মানে নামাজের মধ্যে আল্লাহর স্মরণ যদি থাকে তাইলে পালা হবে এটাও হইতে পারে আবার ওয়ালা জিক আকবর আল্লাহর জিকির এটা স্বতন্ত্র হেফাদত এটাও হইতে পারে আমরা তো এখন এত এত বাজে কাজে রিজদের সময় ব্যয় করি জিকিরের সময় থাকে না অনেক সময় আগে তো দেখতাম মুরব্বীরা আমার তো মনে আছে আমরা ছোটবেলায় আমাদের ঘুম ভাঙত পাশে ওই জিকির শুনে শুইনা এরকমও গেছে জিকির করতেছেন করান তালাওয়া করতেছেন এগুলো শুনে শুনে আমাদের ঘুম ভাঙতে নজরে রাখবে এখন তো আল্লাহ মানুষ নামাজতে পারে না জিকির করবে কখন এত বাজে কিছু আমাদের সমাজে এখন ছড়া গেছে এত আল্লাহ থেকে বান্দাহকে দূরে ঠেলার জন্য যা যা দরকার সমাজ আমাকে সব উপহার দিতে টেলিভিশনের মাধ্যমে নাটক সিনেমার মাধ্যমে গানের মাধ্যমে ফেসবুকের আরো যত প্রসঙ্গ আছে সব এখন আমার সামনে ক্লিয়ার থেকে একটা এটা শেষ ওইটা ওইটা শেষ ওইটা ভালো লাগতেছে না খেলা দেখতেছেন খেলা ভালো লাগতেছে না সিনেমা দেখতেছেন সিনেমা ভালো লাগতেছে না ওই গান দেখতেছেন গান ভাল লাগতেছে না অ্যাকশন দেখতেছেন আপনার যখন যা চাপি দেখতেছেন। জিকিরের সময় কোথায় রে ভাই আমার ঘুম নাই নিদ্রা নাই সারাদিন বাইরে বাইরে ঘুরি দুনিয়ার পিছনে সারাদিন বাহির থেকে আসা ঘরে আসা শরীরটা এলাইয়া দিয়া ওই হাতের মধ্যে রিমোট এখন আমি যা ইচ্ছা তাই করতেছি ঘুম আসতেসোনা ঘুম আসবে কেমনে মনের মধ্যে শান্তি নাই মনের মধ্যে শান্তি যেই জিনিস দিয়ে আসে তুমি তো ওইটা করতেছ না রব্বেকারীন তো বলেছিলেন আলা বিদিক অন্তর প্রশান্ত হয় আল্লাহর জিকিরের দ্বারা আল্লাহর জিকিরের দ্বারা অন্তর প্রশান্ত হয় অন্তর প্রশান্ত না হইলে ঘুম আসবে করতে গা ঘুমটা আসার জন্য তো কিছু পারিপার্শ্বিক অবস্থা লাগে অন্তরই যদি প্রশান্ত না হয় ঘুম আসবে কোথেকে আর অন্তর প্রশান্ত হবে কেন গুনা করলে অন্তর এমনি অস্থির হয়ে যায় এটা গুণাহারেরও এটা নেককারদের তো আরো বেশি গুণাহার যে তারও অন্তর অশান্ত হয়ে যায় গুণাহ করলে কেউ গুণাহা স্বস্তিতে থাকে না এটা নিশ্চিত থাকে যে চুরি করে সে চুরি করেও একটা অপরাধ বোধ তাকে খোঁচায় অন্যায় করলে একটা অপরাধ বোধ বিবেলা দুটোই দিচ্ছেন সুরতার মধ্যে যেটা আল্লাহ বলেছেন তোমার যে নফস এই নুনা করার ইচ্ছা এটাও আমি দিয়ে দিছি দিন অশান্ত হবে সমাজ অশান্ত হবে আমার পরিবার অশান্তিতে ভোগবে এটা নিশ্চিত গুন ছেড়া দিলেও অনেক সময় অনেকে কষ্ট ভোগ করে অশান্তিতে নাই অনেক আমরা দেখতে পাই যে আল্লাহ আল্লাহ মানুষ আপনি কি মনে করতেছেন তার ওই লেবাস নাই দেখে আপনি মনে করতেছেন সে অশান্তিতে আছে খাওয়ায় কষ্ট পায় দেখে মনে করতেছে অশান্তিতে আছে সে খায় না ঠিক কিন্তু আপনার মতো ঘুমের টেবলেটও খায় না আপনি টাকা ঠিকই কামান গাড়ি দিয়ে ইসি গাড়িতে চলেন ঠিকই তাও ঘুম আসে না শেষমেশ টেবলেট খাইতে হয় ওই লোকের টেবলেট খাইতে হয় না বরং অনেক আছে ঘুম কমানোর জন্য ডাক্তারের কাছে চায় যে আমার ঘুম বেশি একটু কমানোর কোনো ব্যবস্থাপত্র আছে কিনা এটা মনের শান্তির কারণে মনের শান্তি আর এটা তো এক আরেক ওই লোক কষ্ট সে ভোগ করতেছে আমার কষ্ট আর আপনার কষ্ট তার কষ্ট এক না আমি কষ্ট ভোগ করতেছি এটা আজাদ সে কষ্ট ভোগ করতেছে তার জন্য নেয়ামত সে ওই কষ্ট ভোগ করে ভোগ করে তার জান্নাতের ঠিকানা সমৃদ্ধ করতেছে আমি কষ্ট ভোগ করে ভোগ করে আমার গুনার ফসল সাজা আমি ভোগ করতেছি দুইটা দুই জিনিস একজন কষ্ট করে সে তার জান্নাত সমৃদ্ধ করতেছে রব্বেকারিম জান্নাতে তার জন্য হাজার কোটি টাকা দামের একটা কথার কথা হাজার কোটি টাকা দামের বাড়ি তৈরি করে রাখছে। যেই বাড়িতে ঢোকার জন্যে দুনিয়ার এই জিন্দিগির আমল তার জন্যে যথেষ্ট না তো কী হবে আল্লাহ তালা ওই বাড়ির জন্য উপযুক্ত বাড়ানোর জন্যে তাকে এই কষ্ট দিতেছেন আর তার স্বভাব বাড়াইতেছেন নানা উপায়ে আমলের মাধ্যমে ওইটার কিছু বায়নাপত্র হইলো আর কি কষ্টের মাধ্যমে বাকি পেমেন্টটাও দেওয়া হইল। এটা হলো তার জন্যে আমি আপনি তার ওই অবস্থা দেখার জন্য আমি পরীক্ষা করবো আর এক জায়গায় বলতেছেন জহার নাস এই যে জলে স্থলে যেই মুসিবত এটা তোমার হাতের কামাই দুইটা দুই জায়গায় দুই রকম একজনের হাতের কামাই একজনের জন্য পরীক্ষা এই পরীক্ষা দিয়ে মিনিট ফেসবুক কম দেখেন আস্তে আস্তে সময় বের করেন না আমি যে সমস্ত অপ্রয়োজনীয় কাজগুলো করি টেলিভিশন দেখি আমি হঠাৎ করে আপনাকে বন্ধ করতে পারলে তো আপনি করবেন না এমন একটা পরিস্থিতি তৈরি করেন যে আপনার মন ঘুরে যাবে ইনশাল সব আমল থেকে 10 মিনিট করে বের করেন যে আমি নাটক দেখি ওখান থেকে 10 মিনিট বের করলাম আমি একটু ঘুমাই বেশি ওখান থেকে দশ মিনিট বের করলাম আমি ফেসবুক চালাই ওখান থেকে দশ মিনিট বের করলাম এইভাবে দশ মিনিট দশ মিনিট করে বের করে আপনি প্রতিদিন এখন থেকে এক ঘন্টা অতিরিক্ত বের করেন না এই এক ঘন্টা অতিরিক্ত বের করে আপনি আধা ঘন্টা কোরআন শিক্ষার সময় লাগান না কোরআন আমি শিখবো প্রতিদিন আধা ঘন্টা শিখবো একজন শিক্ষক ঠিক করেন অথবা শিক্ষকের কাছে আপনি চলে আসেন কোরআন তেলাওয়াত এটা অনেক উঁচু বড় মাপের জিকির যারা কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে, তারা তো কোরআন তেলাওয়াতের মাধ্যমেই জিকির চালায় নিতে পারি আর যারা কোরআন তেলাওয়াত করতে পারি না তারা ওই জিকির কোরন্ত শিখবো আধা ঘন্টায় আর জিকির করবো আধা ঘন্টায় জিকির শিখতে তার সময় লাগবে না আপনি আল্লাহ আল্লাহ করেন না আল্লাহ আল্লাহ করেন সুবহান আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ পড়েন ও ভাই মহাকিবাফিহিফ মানুষ যখন বান্দা যখন চলে তার চারোপাশ থেকে ফিরিস তারা তাকে হেফাজত করে এটা এক ব্যাখ্যা আহু মহাক্তিবা তার চারোপাশে হেফাজতকারী থাকে এটা এক ব্যাখ্যা আরেক ব্যাখ্যা হইলো কবরে তার এই তেজবি তার চারুপাশে তার রক্ষক হিসেবে দাঁড়াইয়া যাবে এটা এক ব্যাখ্যা আরেক ব্যাখ্যা হইলো কেয়ামাতের মাঠে এই তেজবি তার চারপাশ থেকে তাকে গ্রাউল করে আল্লাহর দরবারে নিয়ে যাবে যার ডানে সুবহান আল্লাহ আসতেছে যার বামে আলহামদুলিল্লাহ আসতেছে যার পেছনে আসতেছে আল্লাহ আকবর এই বান্দারে বুঝে আল্লাহ হিসাব দিবেন হিসাব তো হয়ে গেছে হিসাব হয়ে গেছে অদুস্থ তুমি জাননা তো তোমার হিসাব হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আমলগুলো চালু করে দেন ইনশা আল্লাহ আমার দুনিয়াও শান্তি হবে কবরও শান্তি হবে আখেরাতও শান্তি হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি আসলামের ওম্মত হিসাবে তার সাথে জাননাতে যাবো ইনশা আল্লাহ কালা আল্লাহ কালা তোফিকান